সাঈদ ইবনু হারিস রহমতুল্লা আল্লাহি হতে বর্ণিত তিনি বলেন আমরা জাবির ইবনু আবদুল্লাহ রাজিয়াল্লাহ তালাহুকে একটি কাপড়ে সালাত আদায় করা সম্পর্কে প্রশ্ন করেছিলাম তিনি বললেন আমি নাবি সাল্লাহ আলাই সাল্লামের সঙ্গে কোনো এক সফরে বের হয়েছিলাম এক রাতে আমি কোনো দরকারে তার নিকট গেলাম দেখলাম তিনি সালাতে রত আছেন তখন আমার শরীরে মাত্র একখানা কাপড় ছিল আমি কাপড় দিয়ে শরীর জড়িয়ে নিলাম আর তার পাশে সালাতে দাঁড়ালাম তিনি সালাদ শেষ করে জিজ্ঞাসা করলেন জাবির রাতের বেলা আসার কারণ কি তখন আমি তাকে আমার প্রয়োজনের কথা জানালাম আমার কাজ শেষ হলে তিনি বললেন এ কীরূপ জড়ানো অবস্থায় তোমাকে দেখলাম আমি বললাম কাপড় একটি ছিল তাই এভাবে করেছি তিনি বললেন কাপড় যদি বড়ো হয় তাহলে শরীরে জড়িয়ে পড়বে আর যদি ছোটো হয় তাহলে লুঙ্গি হিসেবে ব্যবহার করবে